সমানি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবফর তহাবি রচিত এক জায়গায় তিনি বলেছেন তা গায়াত। আল্লাহ বিভিন্ন হদ নির্ধারণ থেকে মুক্ত তার জন্য অর্থাৎ তিনি তার জন্য কেউ হদের বিষয়টি সীম তার জন্য হদ সাব্যস্ত করবো কি করব না এ নিয়ে কথা উঠেছে গত পর্বে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এরপরে আমাদের ইমাম বলতেছেন তাঁর ভাষ্য ছিল ইমাফর বিভিন্ন সীমা থেকে মুক্ত তেমনি তিনি আরকান আদা এবং আদাত থেকেও মুক্ত আর কান শব্দগুলো। শুনতে অনেক সময় যেহেতু আরবি শব্দ তো অনেকেই এটাকে আবার এই শব্দগুলো সম্পর্কে ধারণা না রাখতে পারেন সেই জন্য সেগুলো অর্থ বর্ণনা করে দিচ্ছি আর কান অর্থ হচ্ছে কোনো কিছুর অঙ্গ কোনো কিছু দুইটা জিনিসের একটা থেকে একটা ভাগ ভাগ হওয়া এই জাতীয় যে তার এটা আছে এটার সাথে এটা লাগানো এটা অংশ আলাদা করে দেয়া কোন একটা মূল জিনিসের আলাদা করে দেয়া এই জাতীয় ভাগ ভাগ করা এই জাতীয় ভাগ ভাগ করার কি যাবে কি না এই জাতীয় ভাগ্যতা থেকে এটা থেকে আমাদের ইমাম বলছেন এই জাতীয় আর্দা আরকান কান তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন রোকন শব্দ অর্থ স্তম্ভ বা যেমন বলে থাকি আমরা ইমানের ছয়টি রোপণ আছে ইসলামের পাঁচটি রোপণ আছে এবং ঘরের পাঁচটি ফালা আছে এই জাতীয় এই জাতীয় কিছু সাব্যস্ত করা যাবে কিনা আদোয়াত অর্থ হচ্ছে কোনো বিভিন্ন রকমের আসবাবপত্র বা আসবাবপত্র সাব্যস্ত করা যাবে কিনা তার এই তিনটি শব্দ তিনি ব্যবহার করেছেন যে আল্লাহ তালা এই তিনটি জিনিস থেকেও মুক্ত এই তিনটি যদি জিনিস নিয়ে অনেকেই দেখা যায় যারা আল্লাহর গুণাগুণকে অস্বীকার করে এই তিনটি জিনিসের ভরসা করে কিন্তু আমাদের জানা দরকার যে প্রথমত ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ আলাই এই তিনটি শব্দ ব্যবহার করেছেন তিনটি শব্দ কিন্তু কোরআনও আসেনি হাদিসেও আসেনি কিন্তু সম্পূর্ণরূপে এটাকে বলা হয় মুজমালা আলফাজ মুজ আলফাজ মুজমালা বা সংক্ষিপ্ত শব্দ এই সংক্ষিপ্ত বিস্তারিত ব্যাখ্যা না করলে ভুল বোঝার সম্ভাবনা আছে তিনি যে উদ্দেশ্য বলেছেন সে উদ্দেশ্যটি ব্যাহত হতে পারে এবং মানুষ সেটাকে ভুল উদ্দেশ্যে নিয়ে যেতে পারে তার উদ্দেশ্য হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে কারো যদি কেউ যদি মনে করে আল্লাহ তালা আমার অঙ্গের মতো আল্লাহ তাল অঙ্গ রয়েছে অথবা আল্লাহ তালা সৃষ্টিকুলের কারো অঙ্গের মতো সে অঙ্গ অথবা সৃষ্টিকুলের কোনো স্তম্ভের মতো তার কোনো কিছু রয়েছে তার গুণাগুণ অথবা সৃষ্টিকুলের কারো জানা আসবাবপত্রের মতো তার কোনো আসবাবপত্র রয়েছে এই জাতীয় কেউ যদি সাব্যস্ত করে তাহলে সেটা अवश्य कुहरी गेंल्ला तला तला हाथ सब्यस्त करोख सब्यस्त कर देखा जातास्त कर बोझा गया अस्तित्व सब्यस्त करस्तित्व आज আল্লাহ তাল অস্তিত্ব আছে নফস আছে তার এটা কোরআন একাডেমি এসেছে যে তার অস্তিত্ব আছে তার সত্তা রয়েছে এই যে সত্তা থাকা সত্তা মানেই হচ্ছে যে তার অস্তিত্ব রয়েছে সত্তা মহিলামগুলি এটা কেউ অস্বীকার করে বিশেষ করে আমাজেলা বলেন আশাহরা বলেন মাতুর ইজাম কেউ আল্লাহ তালার অস্বীকার করে না এবং তারা বলেও থাকেন যে ওয়াজিবুল উজুদ যদি সত্তা থাকে সত্তার কোনো না কোনো গুণ রয়েছে এটা যদি অস্বীকার করা হয় তাহলে সেই সত্তার অস্তিত্বই থাকে না সত্তা যদি থাকে অস্তিত্বশীল প্রত্যেকটি জিনিসের গুণ থাকে তাহলে অস্তিত্ব এই আল্লাহ তারা যে গুণ হ্যাঁ আমরা তাদের এই গুণগুলো নির্ধারণ করতে পারি না ধরন নির্ধারণ করে জানি না এই জন্য আমাদের ইমামী তা আল্লাহ আনিল আদা ও আরকানোয়াদ তিনি আমাদের জানা কোনো কোনো অঙ্গ আমাদের জানা কোনো অংশ বা আমাদের জানা কোনো আসবাব এগুলি থেকে তিনি মুক্ত যেন কেউ তার জন্য এই আমাদের জানা আমাদের দেখা ধরন ধরন কিছু যেন কিছু যেন সাব্যস্ত না করে সেটার গুরুত্ব দিয়েছেন কিন্তু অনেকে এটার বহর করে আল্লাহ যে সমস্ত নাম এবং গুণ আছে সেগুলিকে অস্বীকার করে বসছে এটা হবে না কোরআনে করিম এক অংশ আর বিরুদ্ধে নয় কোরআন করিম একাংশের পরিপূরক একাংশ আর এক অংশের অর্থ বর্ণনা করে কোরআনে করিম কোরআন করিম আল্লাহ তালা হেদায়তদের জন্য নাজির করেছেন সেখানে কখনো পরস্পর বিরোধী তথ্য নেই কোথাও পরস্পর যেখানে তিনি বলেছেন তার ইজত রয়েছে তার রহমত রয়েছে সেখানে আপনি সেই প্রত্যেকটি জিনিসকে তার রহমত দিয়ে তিনি ঢেকে রেখেছেন আল্লাহ বলেছেন তার রহমত তার রয়েছে এবং আল্লাহ তালা বলেছেন ইদুল্লাহ ফক আদিম তার আল্লাহর হাত তাদের হাতের আল্লাহ সাব্যস্ত করেছেন এবং তাহলে আল্লাহ তালা যেহেতু সাব্যস্ত করেছেন कुरने करीम कुरने करीम जीत हतर क्या भाग भाग अस्वीकार करीमाल तारी तेड़े दिन जरा अल्लाउीन जयाल कुरानी जरा कुरान के राम एकटार बिुदे लागिए रखे से कुरान आयत लागत ते अंतर भले তারা সঠিক ব্যাখ্যা না জেনে উল্টা পাল্টা ব্যাখ্যা করে তাদেরকে আল্লাহ তারা দেখে নেবেন এবং তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে আল্লাহ তালা বলে দিয়েছেন তাহলে আমাদেরকে জানতে হবে যে এই নামগুলো আমাদের ইমাম যে বলেছেন এই শব্দগুলি তিনি ব্যবহার না করে যদি বলতেন যে বিস্তারিত আরেকটু বিস্তারিত বলে দিতেন যে আমার উদ্দেশ্য হচ্ছে এটা তাহলে হয়তো কেউ এই সুযোগটা নিত না যারা আল্লাহর নাম এবং গুণাবলকে অস্বীকার করে যারা আল্লাহর নাম এবং গুণাবলী সাব্যস্ত করে তারা বলে যে আমাদের ইমামের এক ভাষ্য সম্পর্কে যে ইমামের উদ্দেশ্য হচ্ছে আমাদের জানা কোনো অঙ্গ আমাদের জানা ধরন ধরন নির্ধারণকৃত কোনো কোনো স্তম্ভ আমার জানা ধরণকৃত কোনো অস্বভাব আল্লাহ তালা যে নির্ধারণ করা যাবে না হ্যাঁ আল্লাহতালা যে সমস্ত তার জন্য সমস্ত গুণাগুণ সাব্যস্ত করেছেন বা সুর জায়গায় সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করতে হবে কোনো ধরন নির্ধারণ ব্যতীত এটাই হচ্ছে মূল কথা এটা যদি বলা হয় তাহলে অবশ্যই আমাদের ইমামের এই কথাগুলো সঠিক ব্যাখ্যা নেওয়া যাবে আর নিয়ম হচ্ছে এটা একজন ইমাম যখন কোনো কথা বলে তার কথাকে অন্যান্য বক্তব্যের আলোকে বিচার করতে হবে নতুন কোনো নিজের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দিয়ে ভুল ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই ব্যাখ্যা দেওয়া যাবে না আমাদের ইমাম এর ফলে বলেছেন যে লা লাহিল জেহাত বাকি বিভিন্ন সৃষ্টির মতো আল্লাহ তাকে কখনো কোনো দিকের মত দিকের সাথে সীমাবদ্ধ করে দেয়া যাবে না সীমাবদ্ধ করে দেয়া যাবে না কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে আপেক্ষিক দিক আপেক্ষিক এই জন্য যে যে আমার দক্ষিণে আছে সে বলা যায় আমি উত্তর পার্শ্ব আছি আর যে আমার উত্তরে আসে বলে আমি দক্ষিণ পাশে আসি এটা আপেক্ষিক জিনিস নিঃসন্দেহে কারণ একটা একটা বিপরীত অংশটাই দিক বলা হয় তো স্রষ্টা এবং সৃষ্টি যে দুইটা সৃষ্টি আছে এতে দুইটা জিনিস আছে এতে কেউ প্রকাশ করে না যে স্রষ্টা এবং সৃষ্টি যদি দুইটা একই মনে করা হয় যারা মনে করে থাকে বিশেষ করে ইবনে আরাবি তারপরে এবং ইবনে হুদ ইবনে সাবিন এরা মনে করে থাকে যে স্রষ্টা সৃষ্টি আলাদা করে বলতে কিছু নেই সবে একই জিনিস বড় ঢেউ উঠে ঢেউ যেমন মিলিয়ে মিলিয়ে যায় সাগরে তেমনিভাবে আমরা ডেউর মতো উপরে উঠছে আবার পানিতে আল্লাহ বিশ্বাসী মুখ্যদার ভিতরে সৃষ্টি নন বা সৃষ্টির ভিতরে স্রষ্টা নন এটা কখনো কোন ইমানদার বিশ্বাস করতে পারে না এটাকে বলার হলুল যারা মনে করে উপর থেকে আল্লাহ তারা নেমে এসে কারো কারো ভিতরে প্রবেশ করেছেন जेमन दाबी हाल्ल हिंदू दाबी अवतार बदे तेरे श्रीकृष्ण भरे श्रीकृष्ण नेमे आल्ला दुनियातेम खाना मन आल्ला रूपे ईसा आलामे जमन याराई मन थे आल्ला दुनियाते नाज़िल आल्ला दुनिया, दुनिया नाज़िल স্রষ্টা নিজে নেমে চলে এসেছেন এবং তিনি মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এই জাতীয় জিনিস যারা মনে করতেছে তারা আসলে আল্লাহ তালার মা কাদার উল্লা হাকা কাদারী আল্লাহর সম্পর্কে সঠিক ধারণা নেননি এবং তারা সহি নন তারা সিরকি আকিদের উপরে বড় হচ্ছেন তো এই জাতীয় মনে করতে হবে যে ই বা দিকের ব্যাপারটি একটা আপেক্ষিক বিষয় আল্লাহ তালা তিনি স্রষ্টা আর মানুষ বা অন্য সমস্ত কিছু সৃষ্টি স্রষ্টা এবং সৃষ্টি দুই দিক যদি বলেন আপনি কোনো না কোনো দিক নির্ধারণ আপনাকে করতেই হবে সেই উদ্দেশ্য কিন্তু আমাদের ইমাম নয় ইমামের নয় আমাদের ইমাম আবু জাফর তাহবের আহমদা বলছেন যে আমাদের পরিচিত কোনো দিক আমরা যদি নির্ধারণ করে দিব যে এর ভিতরে সীমাবদ্ধ আল্লাহ তাহলে এরকম কোনো তাহি তা এরকম কোন দিক দিক নির্ধারণ করে তাকে সেটাতে সীমাবদ্ধ করে দিতে পারব না অর্থাৎ সীমাবদ্ধ করা দিকের মধ্যে যে এই দিকের পরে আর কোন কিছু আল্লাহর জন্য নির্ধারণ করে দিচ্ছে এটাই হতো তার এই দিক যেমন আমরা বলে থাকি যে বাংলাদেশের উত্তর দিকে হচ্ছে ভারত উত্তর দিকে ভারত দক্ষিণে সাগর এই যে দিক নির্ধারণ করে দিলাম এই দিক নির্ধারণ আল্লাহর জন্য আমরা করতে পারবো না কারণ আল্লাহর তিনি সবকিছুর উপরে আসেন আমরা বলতে পারবো না যে এরপরে যে উপর বলতে টুকু বুঝাচ্ছি তার উপরে তিনি নাই এই জাতীয় কথা আমরা বলব না কারণ এটা আদমি এটাকে বলা যেহেতু আদামি বা যে দিকের কোনো অস্তিত্ব আছে কি না সেটাই হয়তো কথা সেটা নাই এই দ্বিতীয় এই জাতীয় দিক নির্ধারণ করা আল্লাহর জন্য যাবে না এটা হচ্ছে আমাদের ইমামের কথা আমরা আসলেই এই কথায় বিশ্বাস করি কিন্তু কোরআন এবং সুন্নায় যা এসেছে সেটা অবশ্যই স্বীকার করতে হবে আল্লাহর জন্য সেটা কি আল্লাহর জন্য রুব আলা আল্লাহ খালকিহি সমস্ত সৃষ্টির উপরে তিনি আছেন এটা একটা সহজ বিদ্যা আমরা সহজে বুঝতে পারি যে আল্লাহ তালার আরশো সে হচ্ছে প্রকাণ্ড সৃষ্টি তার কোনো নির্ধারণ করতে পারবে না দিককেও কত বড় সেটা সেইটার সামনে কুর্সি ফেলে রাখা হয়েছে ছোট একটা বিস্তীর্ণ ছোট একটা ভূমির মতো সেই ভূমিতে সাত আসমান সাত জমিন রয়েছে বা সৃষ্টি সবগুলি সিটাতে অসাহা কুর্সি উসামাওয়াত আসমান জমিনে সবই সিটার ভিতরে জায়গা হয় তারপরে এইটার ভিতরে সৃষ্টিগুলোর ভিতরে এখন মানুষ কত কি আবিষ্কার করছে গ্রহ নক্ষত্র নিহারিকা বা ওই যে যত কিছু আবিষ্কার করছে বা এই সব যত সৃষ্টিকুল আছে সবই কিন্তু আসমান জমিন সবই কিন্তু আল্লাহর কুরসির কুরসির ভিতরে তো কুরসির ভিতরে যদি হয় সেটা পড়ে ফেলে রাখা একটি স্থান আসে সেটা হচ্ছে মদ কাদামে রব বিশুদ্ধ বর্ণামতে ইবন আব্বাস থেকে যে পা রাখা স্থান আল্লাহ তালার তাহলে সেই জায়গাতে আমরা অবশ্যই আল্লাহ তালা উপরে আসেন কিন্তু তার দিক এইভাবে নির্ধারণ করতে পারবো না যে এর উপরে আর কিছু ওর উপরে আছে এর উপরে নির্ধারণ করে তাকে সীমাবদ্ধ করার মতো ক্ষমতা মানুষের কোনটা করাও যাবে না করলে সেটা সিরকি এবং কুফুরি হবে আমাদের ইমামের সেটাই কথা যে তাহলা আনিল হদুদায়াত বলছেন তেমনি হবে আল্লাহ জিয়া তুসিদ ছয়টি দিক কখনো আল্লাহ তো সীমাবদ্ধ করে দেয় না আল্লাহ তাল্লা এই দিকে আসেন এদিকে নাই এদিকে ভাগ ভাগ করে আল্লাহ আমাদের পরিচিত কোন দিকের দিকে আমাদের সীমাবদ্ধ কৃত দিক আমাদের চোখ যতটুকু দিক যেটা আমরা নির্ধারণ করি সেই জাতীয় দিক দ্বারা আল্লাহকে নির্ধারণ করা যাবে না এবং এটাও বলা যাবে না যে তিনি যদি অলু উল্লাহ হন তার উপরে কি আছেন সেটা বলা যাবে না সেই জাতীয় দিক নাই সে দিক সাব্যস্ত হয়নি সেই জাতীয় দিক আল্লাহ জন্য সাব্যস্ত করা যাবে না বরং আল্লাহ তালা উপরে আসেনি সমস্ত সৃষ্টিকুলের উপরে আল্লাহ তালা আসেন সেটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে যেটা কোরআন এসেছে সেটার ধরন হ্যাঁ দিক আসেন সেটার কি এর উপরে কি আসেন এর পাশে কি আসেন ডানে কি আসেন এই জাতীয় কোন দিক দিয়ে আল্লাহ তালাকে নির্ধারণ করা যাবে না কারণ তার সম্পর্কে আমরা এর চেয়ে বেশি কিছু জানি না কোরআন মুসুরায় সেটা আসেনি সেই আমরা এটাকে নির্ধারণ করব না তবে আল্লাহ তালা আর্শুর উপর থাকা বা উপরের দিকে থাকা এটা কিন্তু মানুষের বিবেকও সেটা সায় দেয় আঁকলি জিনিস ক্ষেত্রীয় জিনিস এই জিনিসটাকে নির্ধারণ করতে হবে সেটা কোরআনও আসছে হাদিসও আসছে এবং আল্লাহ তালার বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন বিভিন্ন মানুষের বিবেকেও সেটা দিয়ে দিয়েছেন যে মানুষ মাত্রেই বা সৃষ্টিকুল মাত্রেই উপরের দিকে সব সময় আল্লাহর কাছে চায় তার বোঝা গেল যে এই দিক নির্ধারণ করা যাবে এটাকে আমাদের ইমাম অস্বীকার করেননি আমাদের ইমাম যেটা অস্বীকার করছেন সেটা হচ্ছে যে এমন কোন দিক নির্ধারণ করা যাবে না যেটা আমি সীমাবদ্ধ করে দেয় না কোন দিক আল্লাহ ব্যতীত বাকি যে সমস্ত শ্রী সেগুলি যেমন সীমাবদ্ধ হয় সীমাবদ্ধ করা যায় যে এটাকে এত এতুক বলা যাবে কিন্তু অথবা এমন কি কেও সীমাবদ্ধ আমরা করতে পারি না আরশ সীমাকেও বলতে পারবে না হাদিসে আসছে যে জানে না আমাদের সীমাবদ্ধ করি যে মাংস ইত্যাদি ভাগ করতে পারি আল্লাহ তালার জন্য এই জাতীয় কোন কিছু দিয়ে সীমাবদ্ধ করা যাবে না এটাই হলো আমাদের শাহের উদ্দেশ্য বিশেষ করে ইমাম আবু জাহর রহমতুল্লাহ উদ্দেশ্য এবং এই জিনিসটা সুন্দরভাবে আমরা বুঝতে পারি যখন তার আরেকটি কথা আছে তিনি বলেছেন আরেক জায়গায় তিনি সবকিছু ভালোভাবেই হতা করে সবকিছু সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তিনি ঘিরে আছেন এবং সবকিছুকেই তিনি সবকিছু তিনি তার আয়ত্তের ভিতরে সবকিছুই এই সবকিছু তার আয়ত্তের ভিতরে এবং এই সবকিছুর উপরে যা রয়েছে সবকিছুর উপরে যা রয়েছে সেগুলো তিনি আয়ত্ত দিন অর্থাৎ আল্লাহ নয় মানুষের সাই এর যে কোনো বস্তুর উপরে কি আছে কোন বস্তুর উপরে কি আছে কোন কিছুতে আল্লাহ তালাকে সীমাবদ্ধ করা যাবে না এর দ্বারা কিন্তু ওই সমস্ত লোকদের উপর রদ করা হয় যারা বলে আল্লাহ তালা মানুষের অন্তরের ভিতরে আছেন সেখানে মানুষের অন্তর হচ্ছে অথবা যারা বলে जे आल्ला तला सबकि अथवा आल्ला सर्वस्थने अथवा जा राजे मानूष आल्ला एक जान हो जाए ज्ता जा रहा बिुदे इमाम कथा द्वारा रद रही है और प्रतरोध कर मानुषिक द्वारा आल्ला तला के निर्धारणा আল্লাহ তারা যেটা বলেছেন সেটা এই জাতীয় কোনো কিছু নয় যে নির্ধারণ করে তাকে সীমাবদ্ধ করে দিলাম যে এর বাইরে হতে পারবেন আল্লাহ এই জাতীয় যারা বলে থাকেন বিশেষ করে দাউদ আল মহারেবি বা শিয়াদের একটি বিরাট গোষ্ঠী তখনকার সময় যারা আল্লাহকে তারা মুমাসেরা বলা হয় তারা তামসিল করতে করতে এমন বলছেন যে আল্লাহ তার হাতে তিন হাত সাড়ে তিন হাত অথবা আমাদের হাতে সাড়ে অথবা তিনি তার আর্শ টুক অথবা তার শরীর লেগে আছে এই জাতীয় কথাবার্তা শরীর সাব্যস্ত করা এই জাতীয় তারাই করত এগুলি কিন্তু আল্লাহ এবং তার রাসুল কখনো আল্লাহ এবং তার রাসুল কখনো আল্লাহর জন্য নিজে এই শব্দগুলি ব্যবহার করেনি এই জন্য আমাদের ইমামের যে শব্দগুলি তিনি ব্যবহার করেছেন আল আড়া ওল আরকান ওলা দোয়াত এই শব্দগুলি কোরআনও আসে হাদিসেও আসে এই শব্দগুলি আল্লাহর জন্য নির্ধারণ করা যাবে না তবে অর্থ করবে এইভাবে যে আমাদের ইমাম যে কথাটি বলেছেন যে তা আলাহ হদুদ ওয়ালার কানদ রোকন গায়াত এবং তিনি আলাদা কান থেকে আদুয়া থেকে তিনি মুক্ত এবং তাকে কোনো দিক সীমাবদ্ধ করতে পারেনা অর্থাৎ সীমাবদ্ধ দিকের ভিতরে সীমাবদ্ধ এরকম কিছু বলতে পারে না এরকম কিছু বলা যাবে না এটার অর্থে হচ্ছে এটা যে মানুষের জানা বা ধারণা কৃত কোনো কিছু দ্বারা তাকে এই জাতীয় অর্থে নেওয়া যাবে না তবে তাকে আলাদা করতে হবে এইভাবে যে আল্লাহ তালাকে স্রষ্টা এবং সৃষ্টি দুইটা ভিন্ন জিনিস এটা আলাদা করতে হবে এবং স্রষ্টা আল্লাহ তালা সবকিছুর উপরে রয়েছেন এটা কোরআন এবং সুনার বহু আয়াদার সাব্যস্ত সুতরাং সেটাই সেই অর্থেই নিতে হবে যে অর্থটা শুদ্ধ এটাই হচ্ছে আলোচনা জমাতের তালিকা তার সময়। স্বল্প সালহীন কোনো কথা বললে সেটাকে ভালো অর্থে নিয়ে যায় ভালো সরব বিশেষ করে যারা যাদের আকিদা পরিশুদ্ধ তারা যদি কোন একটা কথা বলে যা দুইটি অর্থ হইতে পারে ভালো অর্থে তারা নিয়ে যায় এর বিপরীতে যারা সবসময় খারাপ অর্থ প্রকাশ করতেছে খারাপ ভুল আকিদের উপর আছে তাদের কথাকে ভালো অর্থে নিয়ে আসার দায়িত্ব আমাদের নয় ইমা আবুজাফর তহাবি রহমতুল্লাহ যেহেতু আহ জমাতের ইমাম তিনি যে কথাটি বলেছেন সে কথাটি আমরা ভালো অর্থে ব্যাখ্যা করব যাতে করে কোরআন মুসুল্লা মোতাবেক হয় এবং সেটা দ্বারা মানুষ পথভ্রষ্ট না হয় বরং হেদায়তের পথে মানুষ থাকতে পারে আমরা এই কথাগুলি এই জন্য বললাম যে অনেক সময় এর দ্বারা মানুষ পদভ্রষ্ট হয় এবং বলে যে আল্লাহ তালার জন্য যদি ইয়াদ সাব্যস্ত করি হাত সাব্যস্ত করি তার অর্থ হচ্ছে আমরা আল্লাহ তালার একটা আল্লাহ তালার জন্য মানুষের জন্য যা রে হা সাব্যস্ত করছি যে দেহা মানুষ ধরতে পারে অঙ্গ সাব্যস্ত করছি আপনি আপনি পরবর্তীতে অঙ্গের দিকে যাচ্ছেন এই জন্য আল্লাহ তালা অস্বীকার করছেন আপনি আপনি মনে করছেন যে আপনার আল্লাহর ইয়াদটা আপনার ইয়াদের মতো বা কোনো সৃষ্টিকূলে কারো হাতের মতো আপনি মনে করছেন সেই জন্য আপনি সেটাকে অস্বীকার করছেন কিন্তু আল্লা আপনি যদি বুঝতেন যে আল্লাহ তালার এই আল্লাহ আল্লাহতালার জন্য এই সাব্যস্ত করার বিষয়টি কারো হাতের মতো নয় বরং আল্লাহতালা যেরকম তার গুণাগুণ সেরকম সেটা যদি আপনি মনে করতেন তাহলে আপনার এই হাত রোকন হাত অঙ্গ সেটা কি কোনো আসবাব কি তার এই জাতীয় কিছু আপনি সাব্যস্ত বলতেন না কারণ আপনার মাথার ভিতরে ঢুকে গেছে যে আমি মানুষের সাথে মিলাইব সৃষ্টিগুলোর সাথে মিলিয়ে দেবো তখনই এই সমস্যাটা হয় সেই জন্য আমরা সবসময় বলবো। যে আল্লাহ তালার জন্য রোকন আল্লাহ তালার জন্য আমরা সমস্ত সাফ গুণাগুণ সাব্যস্ত করব তবে তিনি যেরকম তার গুণাগুণ সেরকম এগুলি একটি একটি জিনিস আমরা জানি অর্থ জানি কিন্তু ধরন আমরা জানি না এটা যদি করা হয় তো সমস্ত সমস্যা থেকে মুক্ত হতে পারবো এবং কোরআন এবং সুনার একটি অংশের সাথে আরেক অংশে সামঞ্জস্য বিধান হবে এবং সেখানে কোনো ভুল তথ্য প্রকাশ পাবে না আমাদের ইমাম এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করেছেন এজন্য আমরা সেটা আলোচনা করলাম ইনশাল্লাহ আমরা এই যে মানুষ কিছু মানুষ কেন পদভ্রষ্ট হচ্ছে কি কি উপায় তারা পদভ্রস্টের দিকে চলে গেছে আল্লাহ নাম উমগুনের ভিতরে সেগুলো আমরা আগামী পর্বে আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দয়া করবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি